আমি যদি চাইতাম তাহলে তোমার কাছে যে ওহি করেছি সে ওয়াহিকে আমি আমি যদি তোমার উপর যে ওয়াহি করেছি তা আমি ফিরিয়ে নিতাম কেড়ে নিতাম তোমার কাছ থেকে আর যদি এটা কেড়ে নিই তাহলে কেউ দেওয়ার নেই তোমাকে তাহলে এই নবুয়াত এই রিসা আলাত আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ তোমার ওপর সোমাল্লা তাজ্লা কবি আলাই না অতপার তুমি এ সম্পর্কে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না যে তোমার সাহায্য করত। ইল্লা রহমাত আমির রবে তবে তোমার রবের পক্ষ থেকে এই অনুগ্রহ ইন্নাফাদু খান আলী কাকিরা নিশ্চয় তার অনুগ্রহ তোমার উপর বড়োই রয়েছে বড় অনুগ্রহ রয়েছে আল্লাহ ফাকর্ব আলমিন আর একটি আয়তের সাদ করেছেন ও আল্লা কালাম তখন তা আলম হে নবী আপনাকে এমন কিছু আল্লাহ শিখিয়েছেন যা জানতেন না ওখানা ফদলুল্লাহ আলীকে আজমা এবং আল্লাহ পাকের মহান অনুগ্রহ আপনার ওপর রয়েছে ফদুল আজিম আল্লাহ ফাকরবুল আলম বলেছেন এই নবত রিসালাতকে যা দিয়ে আল্লাহ পাক সম্মানিত করেছেন রসুল্লা সাল্লামকে তারপরে কোরআন করিম সম্পর্কে আল্লাহ পাক একটি চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে বরং জিন কেউ আল্লাহ বলে দাও যদি মানুষ এবং জিনিস হয় এই বিষয় নিয়ে যে এরকম একটি কোরআন তারা রচনা করে নিয়ে আসবে কোরআনের মতো বাক্য রচনা করে নিয়ে এইরকম অলংকার বিশিষ্ট আয়াত এবং সুরা আমরা নিয়ে আসবো লাইত নিস এর অনুরূপ কখনো নিয়ে আসতে পারবে না কখনো সম্ভবপ আর এ কথা আরবের মুশ্রেকরা স্বীকার করিছিল যেটা মানুষের কথা নয় এবং রকম অলংকার যুক্ত বাণী নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহাক বলছেন ওলা কাত সাহান কোরআন মাসাল নিশ্চয় আমি এই করে আনে মানব জাতির জন্য বিভিন্ন রকমের উপমা বর্ণনা করেছি বিস্তারিত ফাবা আখতার নাস কিন্তু অধিকাংশ লোকেরা অস্বীকার করেছে কুফুরি ছাড়া ইমান নিয়ে আসাকে তারা ইমান নিয়ে আসতে চায়নি বরং তারা কুফরিতে নিবজ্জিত হয়েছে এবং তারা বিভিন্ন রকমের তলব করেছে ওয়াকাল এবং তারা বলেছে নো মেনালাকা হে নবী তোমার প্রতি ইমান নিয়ে আসবো না তোমাকে বিশ্বাস করবো না আপনি এই ভূমি থেকে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত করতে পারেন ঝর্ণা প্রবাহিত করে দেখে দেন মক্কায় তো পানি পাওয়া যায় না তাহলে বুঝবো যে আপনি নবী আছেন এক চ্যালেঞ্জ আও তা কোন এলাকার যেন তুমি অথবা আপনার আমাদের উপর আপনার ধারণা মোতাবেক টুকরো টুকরো করে নিক্ষেপ করে দেন যে আমাদের আসমান ভেঙে পড়ুক টুকরো হয়ে আওতা আতিয়া বিল্লা অথবা আল্লাহকে এবং ফেরিস্তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন আওতা আতিয়া বি আল্লাহকে সামনে এনে দেখিয়ে দেন ফেরেস্তাদের পাক তৈরি করে দিই তার মতবা আপনি আকাশে চলে যান দেখিয়ে দেন আমাদের সামনে আপনি আকাশে উঠে চলে গেলেন আর দেখলাম যে সত্যি নবী আকাশে চলে গেল ওয়ালান্ন মেনালের কা আর আপনি শুধু এসে মিছামিছি বললে হবে না যে আকাশে গিয়েছিলাম বলেন আকাশে করব না হাত পর্যন্ত একটা ওখান থেকে এসে বই নিয়ে এসে দেখাবেন যেটা আমরা পড়ে দেখবো যে হ্যাঁ সত্যিকার সেখান থেকে স্বাক্ষর করা আছে আর ফিরে এসছেন আপনি আকাশ থেকে কুল হে নভি তুমি বলে দাও সুভানা রব্বি আমার প্রতিপালক পবিত্র তার পবিত্রতা আমি ঘোষণা করি হালক ইসার রস আমি একজন মানুষ এবং রসুল সুতরাং মানুষের এগুলির পিছনে পড়ার কোন যুক্তি নেই আমার ক্ষমতাই নেই যে তোমাদের এই এনে দেবো সেই এনে দেবো আর তোমাদের এই চ্যালেঞ্জগুলি গ্রহণ করবো অমামান হুদা এবং তাদের কাছে হেদায়ত চলে আসার পরে সঠিক পথের দিক নির্দেশনা চলে আসার পরে তার প্রতি ইমান তাদেরকে বা মানুষকে বাধা দিয়েছিল একমাত্র কি যে তারা বলেছিল আবা সাল রসুল্লাহ আল্লাহকে মানুষকে রসুল করে পাঠিয়েছেন তাহলে তাদের বড় বাধা ছিল ইয়ে মান্যে আসতে কি যে মানুষ কেন রসুল হবে মানুষ ছাড়া আর কিছু কোন আশ্চর্য সৃষ্টি হবে যেটা দেখে আমরা বিশ্বাস করবে যে তিনি রসুল এসেছেন। মানুষ কেন রসুল হাসবে আমাদের মতো মানুষ মালেহাজার রসুল একতাম শিফিল আসওয়াহ বলছেন এই রসুল আবার কেমন রসুল একলুতম আমাদের মতো খাবার খায় ওয়েম ফিল আসওয়াক আর এ হাটে বাজারে চলাফেরা করে কেনাকাটা করে বেচা করে তো ইয়ে কেমন রসুল হইল আজকাল এক শ্রেণীর লোকেরা তারা বলছে যে রসুল মানুষই হতে পারেন না তিনি নূরের তৈরি এইভাবে তারা পথভ্রষ্ট রসুল আবার মানুষ কি করে হইতে পারেন তিনি অস্বীকার করেছে রসুল কি করে মানুষ হইতে পারে এরা বলছে রসুল কি করে মানুষ হইতে পারে তিনি তো নুরের তৈরি এইভাবে তারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ বলছেন কোল্লাউ কানফিল আর জালা হে নবী বলে দাও যদি পৃথিবীতে ফেরেস্তা সোনা মত নীন প্রশান্তির সাথে চলাফেরা করতো লান থেকে আমি ফেরেস্তাকে রাসুল করে প্রেরণ করতাম মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট ইন্না হুকান আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সম্মুখ খবর রাখেন সুখ খবর রাখেন এবং সবকিছুই দেখেন অমাই ইহাদিল্লা ফাহ মোহতদ যে ব্যক্তিকে আল্লাহ হৃদায়ত করবে রাস্তা দেখাবেন ফাহ আল সেই ব্যক্তি হৃদায়ত হবে সঠিক পথ পাবে অমাই ইয়লিল আর যাকে আল্লাহ পথ করবেন অর্থাৎ বিশেষ তৌফিক দেবেন না আল্লাহ পাক তো রাস্তা দেখিয়ে দিয়েছেন তো রাস্তা দেখানো দুই পরে এক রাস্তা দেখিয়ে দেওয়ার এক গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যার নাম তৌফিক তো আল্লাহ পাক যাকে তৌফিক দেবেন না বিশেষ রহমতে রাস্তা তো দেখানো হয়ে গেছে তাকে ফালান্তাজ আউলিয়া মিন নেহ আল্লাহকে বাদ দিয়ে আর কোন তার পৃষ্ঠপোষক পাবে না বন্ধু পাবে না যে সাহায্য করবে অনাহরমতে আল্লাহ হিম এবং তাদেরকে আমি একত্রিত করবো জাহান্নাম কুল্লামা খাবাদ যখন জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে আসবে নিমিয়ে আসবে জিদনাহম সাহিরা তখন তার দহনকে আমি বৃদ্ধি করে দেবো জাজা এ হচ্ছে তাদের প্রতিদান বদলা জাহান্নামের শাস্তি হচ্ছে তাদের প্রতিদান কাফারু কারণ তারা কুফরি করেছে না আমার আয়াতের সাথে আমার নিদর্শনাবলির সাথে যখন হাড় হাড্ডি হয়ে যাবো বিচন্ন হয়ে যাবো আইসমান আমাদেরকে কি পুনরুত্থান করা হবে নতুন সৃষ্টিতে আওয়ালামিয়ারিওয়ালা তারা কি দেখে না এটা কোনো মুশকিল হয়ে গেল যে আল্লাহ পাক সেটা তার জন্য খুব সহজ বা যা আজালান তাদের জন্য নির্ধারিত সময় রেখেছেন লালি যাতে কোন সন্দেহ নেই আলমন ই কুফুর আজ আলমরা কুফুরি ছাড়া ইমানকে অস্বীকার দিতেন আল্লাহর ভান্ডারের তাহলে কি করতে তোমাদের স্বভাব কৃপনতা স্বভাব এজ আল্লাহ আমল ইনফাক ব্যয় হয়ে শেষ হয়ে যাওয়ার আশঙ্কাই তা সম্পর্কে কৃপণতা করতে নিজের কাছে রেখে নিতে আর কাউকে দিতে না অনাহারে মারতে মানুষকে বহু আয়াতে মুসা আলি সাল্লামের ঘটনা উল্লেখ করা মুসা আলি সাল্লামের যে জীবনের ইতিহাস তার যে নব্বত ইসালাতের ইতিহাস তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং প্রত্যেকটি ঘটনায় কোরআনী শিক্ষা রয়েছে এই জন্য উল্লেখ করেছেন মুসা সালামকে নয়টি মুজিজা দিয়েছিলেন তার কথা করেছেন আর দুইটির একটি হচ্ছে লাঠি আর হাত বগলে ঢুকিয়ে বের করলে তা চমকে উঠতো ফল বানী ইসরা সুতরাং জিজ্ঞাসা করো বানী যখন তাদের কাছে এসেছেন মুসা আলি ফকাল আল্লাহন ফিরাউন বলেছিল ইন্নিলা মুসা মাসকুরা হে মুসা তোমাকে তো জাদুগ্রস্তা তিনি এসব নাজেল করেছেন একমাত্র আসমান জমিন রব সুস্পষ্ট নিদর্শন হিসাবে বাসা যা দেখিয়ে চোখে দেখে তুমি বিশ্বাস করবি ওয়া ইনিলা অজন্য কেয়া আর আমি ধারণা করি যে হে ফেরাউন তুমি পতিত হবে তোমার ধ্বংস অনিবার্য তখন এই জমিন থেকে অর্থাৎ করতে চাইলাকু তখন তাকে ডুবিয়ে দিলাম অমাম্মু জামিয়া এবং তার সাথে যারাই ছিল তাদেরকেও ডুবিয়ে ধ্বংস করলাম অকুল নামিম্বাদ হিল বানী ইসরায়েল এবং তারপরে বানী ইসরায়েলদেরকে বললাম উসকনুল আর এখন এই জমিন ভূমিতে তোমরা বসবাস করো ফায়দা জা আওয়াদুল আখিরা যখন পরকালের প্রতিশ্রুতি আসবে মানে আখিরাত হবে জিনা বিকুম লাফিফা তোমাদের সমস্তকে দলে দলে আমি হাজির করব এখানে কিছুক্ষণ বিরতি দেওয়ার পরে আবার আমরা তফসিরের দিকে ফিরে আসছি লাবেক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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार थ्रचार सकाल साढ़े सतटा देखा যেটা এটার নাম এগুলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের বিশেষ কাজের উপস্থাপনা যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে কাজ হাদিসের হক হক সম্পর্কে মহান আল্লাহ বলছেন যে আমি সত্যের সাথে এই কোরআনকে নাজেল করেছি হক নাজ করেছি এবং হে নবী আপনাকে সুসংবাদ দাতা করে একমাত্র প্রেরণ করেছি আর সতর্ককারী করে প্রেরণ করেছি আল্লাহ পাক নবী করিমাল্লামকে মুবাসের করে সুসংবাদ দাতা করে প্রেরণ করেছেন এবং নাজিরা সতর্ককারী সাবধানকারী করে প্রেরিত করেন এর অর্থ কী খুব সহজ অর্থ যে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের এই নাজিলকিত দিনকে যারা সাদরে গ্রহণ করবে অর্থাৎ তার প্রতি ইমান নিয়ে আসবে এবং যেসব বিষয়ের প্রতি ইমান নিয়ে আসার আল্লাহ পাক আদেশ করেছেন তার প্রতি ইমান নিয়ে আসবে এবং সৎ হবে সেই দিকে আহকবান করবে তাদের জন্য সুসংবাদ দাতা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সুসংবাদ নিয়ে এসছেন ইহকাল পরকালের শান্তির সুসংবাদ আল্লাহ ফাকর রব্বুল আলমিন দুনিয়াতেও শান্তিতে রাখবেন শান্তি মানে ধনার ডহ নয় যেমন আজকাল একসাথে লোকেরা বুঝে শান্তি মানে বড় নেতৃত্ব নয় শান্তি মানসিক শান্তি রয়েছে একমাত্র আল আল্লাহর প্রতি ই মানে এবং আল্লাহর সাথে সম্পর্কে যে যত বেশি ভালো করতে পেরেছে যার যত বেশি গাঢ় সম্পর্ক আল্লাহ পাকের সাথে এসে তত বেশি শান্তি পেয়েছে আল্লাহ বেজিকর তাৎমা ইন্ন কলুব আল্লাহপাক বলছেন জেনে রাখো যে আল্লাহ পাকের স্মরণেই মনের প্রশান্তি রয়েছে হৃদয়ের প্রশান্তি রয়েছে এই দেখা যায় যে আজকে দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে বেশি ধনাঢ্য সবচেয়েতে বেশি সায়েন্স টেকনোলজিতে উন্নত সবচাইতে যেসব দেশে টাকা পয়সার অভাব নেই খাবার অভাব নেই সেই দেশে দুনিয়ার ভোগবিলাসের অভাব নেই সেই দেশে সবচাইতে বেশি আত্মহত্যা সবচেয়ে বেশি আত্মহত্যা কেন ধন সম্পদ যদি শান্তি নিয়ে এসে দিতে পারে নেতৃত্ব যদি শান্তি নিয়ে এসে দিতে পারে তাহলে তাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা কেন এ বিষয়টি চিন্তা করা রয়েছে পক্ষান্তরে আজকে মুসলিম ওম্মাই যদি অধিকাংশ মানুষ পাভিষ্ট হয়ে পড়েছে তারপরে আলহামদুলিল্লাহ এক সেনের মুসলিম ইসলামকে ধরে আছে যার ফলে মুসলিমদের মধ্যে যারা কমজোর ইমানেরও তাদের মধ্যে সামান্য কিছু ইমানের যে গন্ধ আছে দুর্বল হয়ে তার কারণেও তাদের মধ্যে আত্মহত্যার হার দুনিয়ার মধ্যে সবচাইতে কম মুসলিমের মধ্যে আত্মহত্যার আশঙ্কা সবচাইতে কম তাহলে শান্তি আসে একমাত্র আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলে যখন মানুষ মুসিবতে পড়বে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তখন সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে সুতরাং তার জন্য তা কল্যাণ করা হবে আর যখন সুখ পাবে তখন অহংকারে ফেটে পড়বে না বরং সুখে আল্লাহ পাকের সুখরি আদি করবে এই জন্য নবীকালিম সাল্লাহাম বলেছেন আজাবান্লি লাগে মোমিনের বিষয়টি নিয়ে চিন্তা করলে নবীকালিমাল্লাম সেই আদিস আশ্চর্য লাগে মমিনের বিষয়টি নিয়ে চিন্তা করলে ইন্না আমরাল মমিনাহু খে মমিনের বিষয় সবগুলি কল্যাণ আর কল্যাণ মমিন কখনো অশান্তিতে নেই মমিন কখনো পেরেশান নেই তা সার্বিক অবস্থায় কল্যাণ আছে তার জন্য ইন না বা যদি সে সুখী হয় সুখময় জীবন পায় সাকারা তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া আদা করে বল আলহামদুলিল্লাহ আল্লাপাক দান করেছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে পেরেও আলহামদুলিল্লাহ বলে ধন সম্পদ পেল আলহামদুলিল্লাহ বলে নেতৃত্বী হইলে বলে আলহামদুলিল্লাহ মানে আমাদের এই সংকীর্ণ অর্থে বুঝবেন না যে খেয়ে দিয়ে শুক্র আলহামদুলিল্লাহ পড়ে নিল অথচ নামাজের হয়তো হুশ দিশা এর নাম শুক্রিয়া নয় শুক্রিয়া হচ্ছে অন্তর থেকে আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল হওয়া কদর করা সুক্রিয়া হচ্ছে পক্ষ থেকে এ হচ্ছে অন্তরের শুক্রিয়া তারপরে জবান দিয়ে সর্বদা শুক্রিয়া আদায় করা আর শুধু জবানে সীমিত রাখা নহই যখন আল্লাহ পাকের শুকরিয়া জবান দিয়ে করছি অন্তর থেকে করছি তো তার তো অধিকার আমার উপর হক আছে সেই হক আদায় করতে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই কপালকে মাটিতে লুটিয়ে দিয়ে পাঁচ অক্ত সেজদা করে রমজান মাসে সারাদিন না খেয়ে থেকে ধন সম্পদ থেকে একটা জাকাতের অংশ বের করে দিয়ে হজ করে হারাম থেকে বেচে থেকে আরও যেসব ইসলামের বিধি বিধান করণীয় রয়েছে সেগুলি পালন করে পূর্ণাঙ্গভাবে উদ্খলু ফিসমে কাফা ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে সত্যিকার অর্থে মুসলিম আল্লাহ আল্লাপাকের সুক্রিয়া আদায় করতে হবে এর নাম শুক্রিয়া নবী করিম বললেন যে মানুষ মুসলিম যদি হয় তাহলে সুখী হলে সুক্রিয় করে ফাঁকা না খায় আল্লাহ এটা তার জন্য কল্যাণ করা হয় আসা বা আর যদি বিপদগ্রস্ত হয় বালামসিবত আসলে অসুবিধা নেই ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে মুসিবত এসেছে ডাকাতি হয়েছে ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে সবার ধৈর্য ধারণ করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়দি করি আল্লাহ এর চাইতে বড় শাস্তি দিতে পারতাম আমি তো বেঁচেছি আমিও তো শেষ হয়ে যেতে পারতাম ধৈর্য ধারণ করে এবং প্রথম চটেই ধৈর্য ধারণ করে প্রথম ধৈর্য ধারণ করে ফাকানা খেয়ের আল্লাহ এতে তার জন্য মঙ্গল হয় আল্লাহ আল্লাহাক তাকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা ধৈর্য ধারণ করে পৃথিবীতে তাদেরকে আজকে আমি উত্তম প্রতিদান দেব। এরাই আজকে সফল কামিয়াব হবে তো আল্লাহ পাকরা বলুন তারপরে বলছেন যে সুসংবাদদাতা আর সতর্ককারী কাফেরদের জন্য অবাধ্যদের জন্য বিরুদ্ধাচরণকারীদের জন্য গুণাগার পাপিষ্টদের জন্য সতর্ক সাবধান হয়ে যাওয়া না হলে আজাব আসবে শাস্তি হবে এবং আল্লাহ পাক সুর ভাগ করেছেন আয়াত করেছেন আল্লাহ পাক ধীরে ধীরে নাজল করেছেন এ হচ্ছে আল্লাহ পাকের ভাগ করেন লেতাক রাহু আলাহ না মুখসিন জাতি করে মানুষকে আপনি ধীরে ধীরে পড়ে শোনান একবারে যদি গোটা কোরআন নাজল হয়ে তাহলে নবী করিম সাহা সবগুলিকে ওইভাবে ধীরে ধীরে ওইভাবে এইরকম লোকেদের জন্য সবকিছুকে সংরক্ষণ করে রাখা হেফাজত করে রাখা হয়তো সম্ভবপর বলে নাও তোমরা তার প্রতি ইমান নিয়ে আসো মেনু অথবা তোমরা ইমান নিয়ে আসো না বিশ্বাস করো আর না করো কোরআনের প্রতি ইমান নিয়ে আসো আর না ইমান নিয়ে আসো ইন্দনা নিশ্চয় যাদেরকে এর পূর্বে এলেম দেওয়া হয়েছিল অর্থাৎ তাওরাতের জ্ঞান দান করা হয়েছিল এ আয়াত ইশারা করা হয়েছে আবদুল্লা বিন সাল্লাম এবং তার সাথী সঙ্গীদের দিকে যে তাওরাতের বড় আলেম ছিলেন পণ্ডিত ছিলেন এবং নবী এ করিম্লাম যখন মোদিনায় পৌঁছলেন আর প্রথম মুবারক চেহারা উপর নজর পড়লো তখন তিনি বললেন ইনাহাজ আলোচাল এই সব অথুকের চেহারা এটা হতে পারে না আর তারপরে নবী করিম সাল্লামের কাছে এসে কালেমা এলাইহাই ইল্লা শাহাদ দিয়ে মুসলিম হয়ে গেলেন আল্লাহাক আমাদের রব পান আমাদের রবের ওয়াদা অবশ্যই পূরণ হবে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন অবশ্যই পূরণ করবেন আজকান এবং তারা কান্না ভরা অবস্থায় শেষদায় লুটিয়ে পড়ে ওয়াজি দহম খুশুয়া এবং তাদের বিনয় আরো বৃদ্ধি পায় অত্যন্ত খুশু খুজু তাদের মধ্যে সৃষ্টি হয় তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়গুলি উল্লেখ করার পরে কাফেরদের আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে তারা রহমান নামটি আল্লাহ পাকের বরদাস্ত করতে পারতো না আর মুশ্রিকরা মক্কার কাফেররা আল্লাহ পাক রব্বুল আলম যে রহমান নাম রয়েছে এই নামটিকে বরদাস্ত করতে পারতো না তার বলতো আমর রহমান আল্লাহ বলে রহমান আল্লাহ বলেছে রহমান আমরা জানি না হে নী বলে দাও আল্লাহ আল্লাহকে বলে ডাকো আল্লাহ বলে ডাকো হে আল্লাহ বলে ডাকো আবিদুর রহমান বলে হে দয়াবান বলে ডাকো পরম বলে ডাকো করুন ডাকোম যেকোনো নাম দিয়ে ডাকো যে কোনো নাম দিয়ে ডাকো ফালাহুল আসমাউল হুসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ ফাকর বুলাল নামগুলি অত্যন্ত সুন্দর এত সুন্দর নাম কারো হইতে পারে না কারণ এই নাম বাছাই করেছেন স্বয়ং আল্লাহ ফাকরুল আল্লাহ সুতরাং আল্লাহ পাকের ওই নামগুলি আমাদেরকে আমরা নিজের পক্ষ থেকে আবিষ্কার করবো না নাম আল্লাহ ফাকর্ব আলমিনের সুন্দর সুন্দর নামগুলি সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই বুখারি হাদিসে রয়েছে ইন আলিল্লাহিস আতম ইনা ইসমাহ আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে মেয়াত ইয়েদাহ একসতে এক কম মান আহা দেখা লাগছেন না এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি এই নামগুলি মুখস্থ করবে এবং এর অর্থ জানবে আর এই দিয়ে আল্লাহ পাকের এবাদত বন্দী করবে এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের এবাদত করবে আল্লাহ পাক যখন আল্লাহ তিনি মাহবুদে বাহাকর একমাত্র তার ইবাদত করবে আল্লাহ যখন রহমান একমাত্র তার কাছে রহমতের আশাবাদী হবে আল্লাহ পাক যখন গফুর গাফার পাকের কাছে মার্জনা কামনা করবে দ্রুত আল্লাহ পাকের নাম তৌবা দ্রুত করে ফিরে আসবে আল্লাহর দিকে ভুলভ্রান্তি হয়ে গেলে এভাবে প্রত্যেকটি নামের প্রতি আমল করবে এই হচ্ছে জানা সেই ব্যক্তি অবশ্যই জাননাতে যাবে এবং আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামের এর দিয়ে আল্লাহ পাক রবুল্লাম কাছে চাইতে বলা হয়েছে তাতে দুয়া কবুল হবে ও সাল থেকে ওলা তু বিহা আর হেদাবি আপনার কি। আপনি উচ্চ স্বরেও আদায় করিয়েন না অলা তো কাফেদ বিহায় এবং খুব আস্তেও ধীর স্থির আওয়াজে করে দিয়ে না অবতালা এর মাঝামাঝি পথ আপনি অবলম্বন করুন নবী করিম ইসলাসাল্লামকে এই আদেশ মক্কায় দেওয়া হয়েছিল ওই সময় যখন লুকিয়ে দারুল আরকামে নবী সাল সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়তেন যদি উচ্চ স্বরে তেলাওত নবী সালাম করতেন তাহলে এই কাফেররা নবী সাহা সাল্লামকেও গালি দিত এবং যারা ইমানস তাদেরকেও গালি দিত এমনকি রবকে আল্লাহ পাক কেউ গালি দিত সেই জন্য বলা হইল যে একটু আস্তে পারেন যাতে কাফেররা দূর থেকে শুনতে না পায় আর তাদের গায়ে জ্বালা না হয় আর গালি না দেয় আল্লাহ পাককে অজ্ঞতা করলেন যে আপনার পিছনে আছেন তারা করেন শুনতে পেলেন না কিছু শিখতে পারলেন না তাও করিয়েন না অব থেকে মধ্যম পন্থা অবলম্বন করেন পিছনে সাথী সঙ্গীরা জাতি করে কোরআন শিখতে পারে এবং তার অর্থ বুঝতে পারে অকলামদুলিল্লাহ হে নাবি বলো আল্লাহামদুলিল্লা আল্লাপাকের সমস্ত প্রশংসা তার আধিপত্যে কোন অংশীদার নেইালে আর লাঞ্ছনার কোন অবস্থা আসবে আর তখন তার বন্ধু দরকার পৃষ্ঠপোষক দরকার এমনও কোন কেউ নেই তার অর্থাৎ তিনি কখনও অপদস্ত লাঞ্ছিত কেউ পারবে না তাকে তিনি হবেন না এবং তার এই রকম কোনো বন্ধু পৃষ্ঠপোষকেরও প্রয়োজন নেই ওকাব্যের হু তকবিরা এবং তার বড়ত্ব বর্ণনা করো তার মহত্ব ঘোষণা করো এই আয়াত দিয়েই সুরায় ইসরা বা সুরেবানি ইসরায় তফসির শেষ হল আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে কোরআনে করিম ভালোভাবে বুঝার এবং তার প্রতি আমল করার তার প্রতি ইমান নিয়ে আসার তার হক আদায় করার তৌফিক দান করেন কোরআনের হক আদায় হচ্ছে যে কোরআন আমরা তেলাওয়াত শিখব প্রথম তারপর তার অর্থ শিখব এবং অর্থ শিখার পরে জীবনে তার বাস্তবায়ন করব। সেই দিকে আমরা দাওয়াত দিব এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের যে অসংখ্য সৃষ্টি রয়েছে তাদের কাছে কোরআনই দাওয়াত পৌঁছে দেবো আল্লাহাক যেন তার তৌফিক দান করেন ও সাল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আজমাই সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पेल कर रेट पिस डटी मानव विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नारंस जो अनिवार्य ना शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करक के सुनारंत्रण देख बलुगुल माराम दरसे शुद्म पिछटी बांगल बिल माराम आज सन्ध्याचारेटाय बांगल्टिंग